আবদুল্লা ইবনু উম রজি আল্লাহ তাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সল্লাহ আল্লাম বলেছেন বিলাল রদিআল্লাহ তাল্লাহ আনহু রাত থাকতেই আজান দেন কাজেই ইবনু উম্মে মকতুম রদিউল্লাহ তাল্লাহ আনহু আজান না দেওয়া পর্যন্ত তোমরা সেহরির পানাহার করতে পারো আবদুল্লাহ রদি আল্লাহ আনহু বলেন ইবনু উম্ম মকতুম রদিউল্লাহ তাল্লাহ আনহু ছিলেন অন্ধ যতক্ষণ না তাকে বলে দেওয়া হতো যে ফোর হয়েছে ফোর হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি আজান দিতেন না